একবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ বড়বাজারে অন্নকূট মহোত্সব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন এদিকে মারোয়াড়ি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন শ্রী শ্রী ময়ূর মুকুটধারী রাজমহোত্সব ভোগের সমস্ত আয়োজন আছে। ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাঁহারা লইয়া গেলেন ময়ূর মুকুর ধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ হাত জোর করিয়া বলিতেছেন প্রাণোহে হে গোবিন্দ মমজীবন জয়গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আত্মাকৃষ্ণ দেহ কৃষ্ণ জাত কৃষ্ণ কুলো কৃষ্ণ প্রাণ হে গোবিন্দ মম জীবন এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত রাম চাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এদিকে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন বাহিরে ভোগ আয়োজন হইয়া আছে শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়া আছে মহানন্দে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন ভোগ হইল ভোগের সময় মারোয়াড়ি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামড় বেজন করিতেছেন এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়াড়িরা খাইতে অনুরোধ করিলেন ঠাকুর বসিলেন ভক্তেরাও প্রসাদ পাইলেন ঠাকুর বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা আছে। আবার রাস্তায় বড় ভিড় ঠাকুর বলিলেন আমরা না হয় গাড়ি থেকে নামি গাড়ি পিছন দিয়ে ঘুরে যাক রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানোয়ালারা গড়তেন না একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়ে আছে সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয় ঠাকুর বলিতেছেন কি কষ্ট এই টুকুর ভিতর বদ্ধ হয়ে থাকে সংসারীদের কী স্বভাব ওইতেই আবার আনন্দময় গাড়ি ঘুরিয়া কাছে আসিল ঠাকুর আবার গাড়িতে উঠিলেন ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার রাম চাটুর্যে ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন একজন ভিখারিণী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন কি গো পয়সা আছে গোপাল পয়সা দিলেন বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে দেওয়ালির ভারী ধুম। অন্ধকার রাত্রি কিন্তু আলোয় আলোকময় বড়বাজারের গলি হইতে গাড়ি চিৎপুর রোডে পড়িল সে ও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ লোকে হাঁ করিয়া দুই পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতে ছিল। বা মিষ্টান্নের দোকান পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত কোথাওবা আতর গোলাপের দোকান নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শক বৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন চতুর্দিকে কোলাহল ঠাকুর উচ্চ কহিতেছেন আরও এগিয়ে দেখ আরও এগিয়ে বলিতে বলিতে হাসিতেছেন বাবুরামকে উচ্চ হাস্য করিয়া বলিতেছেন ওরে এগিয়ে পড় না কি করছিস ভক্তরা হাসিতে লাগিলেন বুঝিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের দিকে এগিয়ে পড় নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল এগিয়ে পড় কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বোন আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি আবার এগিয়ে দেখে সোনার খনি শেষে দেখে হীরা মানিক তাই ঠাকুর বারবার এগিয়ে পড় এগিয়ে পড় গাড়ি চলিতে লাগিল মাস্টার কাপড় কি কিনিয়াছেন ঠাকুর আছেন। দুই খানি তেল ধুতি ও দুই খানি ধোয়া ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন ঠাকুর বলিলেন তেল ধুতি দুইখানির সঙ্গে দাও বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও তোমার কাছে রেখে দেবে একখানা বরং দিও মাস্টার বলিলেন আজ্ঞা একখানা ফিরিয়ে নিয়ে যাবো শ্রীরামকৃষ্ণ বলিলেন না হয় এখন থাক দুই দুইখানায় নিয়ে যাও মাস্টার বলিলেন যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ বলিলেন আবার যখন দরকার হবে তখন এনে দেবে দেখো না কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল আমি বললুম আমার সঙ্গে কোনো জিনিস দিও না সঞ্চয় করবার জো মাস্টার বলিলেন আজ্ঞা হ্যাঁ তার আর কি এ সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ স্বস্নেহে বলিলেন আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না এ তো আপনার কথা যখন দরকার হবে বলবো মাস্টার বিনীতভাবে বলিলেন যে আজ্ঞা গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল সেখানে কোলকে বিক্রি হইতেছে শ্রীরামকৃষ্ণ রাম চাটুর্যকে বলিলেন রাম এক পয়সার কোলকে কিনে লও না ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি তাকে বললুম কাল বড় বাজারে যাব তুই যাস তা বলে কি জানো আবার ট্রামের চার পয়সা ভাড়া লাগবে কে যায় বেনিপালের বাগানে কাল গেছিল সেখানে আবার আচার আচার্যগিরি করলে কিউ বলে নাই আপনি যায় যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদের একজন মাস্টারের প্রতিবলিলেন বলিলেন হ্যাঁগা এ কী বলো দেখি বলে একা না আবার খরচ লাগবে মারোয়ারি ভক্তদের অন্য অন্নকূটের কথা আবার পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতিবলিলেন এ যা দেখলে বৃন্দাবনেও তাই রাখালরা বৃন্দাবনে এই সব দেখেছে তবে সেখানে অন্নকূট আরও উঁচু লোকজন অনেক গোবর্ধন পর্বত আছে এই সব প্রভেদ কিন্তু খুট্টাদের কি ভক্তি দেখেছো। যথার্থই হিন্দুভাব এই সনাতন ধর্ম ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় কত আনন্দ দেখলে আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি হিন্দু ধর্মই সনাতন ধর্ম ইদানিং যে সমস্ত ধর্ম দেখছো। এ এসব তারই ইচ্ছেতে হবে যাবে থাকবে না তাই আমি বলি ইদানিং যে সকল ভক্ত তাদের চরণেভ্য নম হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভা বাজারের কাছে নামিলেন ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন